হুজঈা রাজিয়া তালী হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একদা গোত্রের ময়লা আবর্জনা ফেলা স্থানে আসলেন তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন অতঃপর পানি আনতে বললেন আমি তাকে পানি এনে দিলে তিনি অজু করলেন